এই গ্রামের কি নাম জগন্নাথপুর জগন্নাথনাথপুর থেকে আমরা আচ্ছা কৃষ্ণপুর ইউনিয়ন মানে ইউনিয়ন মানে ভিলেজ এবং আমরা যাব হম হম হম এইভাবে কি বুঝতে হবে যে জগন্নাথ ফোর মানে হচ্ছেন এই জায়গা মালেককে তো জগন্নাথ মানে জগন্নাথ ফোর মানে জাগাত গাত জগন্নাথে কিন্তু যে হচ্ছে নালেক সেই জন্য আমরা দেবী ধামে আছি জগন্নাথ জগন্নাথে দুই রকম জগৎ আছে না বৈকুণ্ঠ জগৎ এবং ভৌতিক জগত সবকিছু অনেক কিন্তু যেহেতু আমরা মানি না যে ইনি হচ্ছেন জগন্নাথ সেজন্য আমরা জগন্নাথের এই বাহিয়া জায়গাতে থাকে এতে দেবী ধাম বলো দেবী আছে এর উপরে আছে বই করে থাকে আর সার ওপরই এবং আমরা স্থিতি নেই আমরা একদম নিম্ন স্থিতিতে কিন্তু আশা আছে জগন্নাথের কৃপা ইনি নিজে আসেন এই জড় এবং জগন্নাথ তো এই তো প্রশ্ন ভক্তি কিন্তু সব বুঝতে আমাদের জন্য কঠিন আছে খুব সরল ব্যাপার যে আমরা জীব আমরা সামান্য কৃষ্ণ হচ্ছেন মহান ভগবান আমরা দাস তো এই কথা বুঝতে কি কঠিন হচ্ছে কি আমরা বুঝি মুখে আমরা বলে কিন্তু আমার মনোভাব আলাদা থাকে ঈশ্বর আহম হাম ভোগী আমাদের সবসময় থাকে নিজেকে ভগবান বানাতে সেজন্য সাধনা ভক্তি করতে হবে এবং বিশেষ করে বার বা প্রতিদিন শুনতে হবে যে কৃষ্ণ কিভাবে ভগবান আছেন মানে এই সবাই ভগবানকে মানে ভগবান না আল্লাহ না গোপাত অনেকবার বলেন যে ভগবান মহান বললে তো যথেষ্ট না কিভাবে ভগবান মহান আছে সে তো বুঝতে হবে আমি যদি শুধুমাত্র বলি ভগবান তাহলে সম্ভবত আমরা ও মনে করি ভগবান মহান আছেন আমি ও মহান সম্ভবত ভগবান আমার থেকে আর একটু মহান সম্ভবত না আমি ভগবানের থেকে আর একটু মহান আছে সম্ভাবনা আছে কারণ আমরা মায়া প্রভাবিত জীব কোন সমনা নেই যে আমরা ভগবানের সমান কিন্তু সেটা মায়া মায়া মনে যা নয় সেজন্য সবসময় চিনতে হবে তো কৃষ্ণ কি ভাবে মহান আছে আমরা কি ভাবে সর্বত ভাবে কৃপা উপরে আমাদের বাধ্য অবস্থায় আমাদের জন্য শ্রীকৃষ্ণের সৃষ্টি নীলা কিভাবে তিনি ভৌতিক জগৎ সৃষ্টি করেন কৃষ্ণের আমরা যদি বাধা অবস্থায় শ্রী কৃষ্ণের অন্তরঙ্গ লীলা কথা শুনি তাহলে আমরা বুঝব না আমরা যদি শুনি যে কৃষ্ণ গোপীদের সাথে রাস বিলাস করে কিন্তু বুঝি না তো কৃষ্ণা কে আছে হচ্ছেন পরম পুরুষ ইনি হচ্ছেন ভক্তা সাধারণত লোকরা মনে করে যে শ্রীকৃষ্ণের রাসলীলা ঠিক হবে না অসামঞ্জস্য কিন্তু বুঝতে হবে যে আমরা যদি সেটা কিন্তু গোপীদের সাথে নৃত্যকর সামঞ্জস্য আছে আমাদের জন্য এতে হবে কিভাবে বুঝছি ভাই বুঝতে পারে যে কৃষ্ণা এবং আমাদের মধ্যে কি তফাৎ আছে আমার একই নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন ভোক্তা সেই জন্য শ্রীকৃষ্ণ আছে সাথে আমাদের আমার অনুচ্ছেদ আছে সেটা মহা অপরাধ হয় হয় আমি যদি সরস্বের সাথে সেই রকম ব্যবহার করি কিন্তু কৃষ্ণের জন্য সেটা উচিত কারণ কৃষ্ণের নজরে কেউ তো ফরশ্রী না সবাই তার বুঝা কঠিন আছে কারণ আমরা বুঝে না যে আমি খ্রিস্টদাস এবং ইনি হচ্ছেন সার্বোপরি সার্বশ্রেষ্ঠ সার্বশক্তিমান সার্বারাধ সর্বতন্ত্র স্বতন্ত্র আলোচনা হওয়ার কথা ছিল তো যদি প্রশ্ন থাকবে মানে কৃষ্ণের জন্য আমি জিব কি রাতকা ভীম মায়া দশবর্তী আমি জানি হৃদয় হ্যাঁ সেটা আমি বলছি কিভাবে হৃদয়ে উপলব্ধি হতে পারি সেজন্য সাদে করতে হবে বিশেষ করে শুনতে হবে শ্রবণ করতে হবে কেতনে আগে শ্রবণ করা যদি সব সর না হয় তো কীর্তন হয় না অনেক রকম কীর্তন হয় কিন্তু দেশি দল তো কীর্তন হয় না থাকে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে রাম ঠাকুর কিন্তু সেটা কীর্তন হয় হরি কৃষ্ণ নাম করে কৃষ্ণ অপকীর্থন তারা কখন ঠিক শ্রবণ করি শ্রবণ করবৈষ্ণব কি হালত কি হালত বাংলাদেশে এই সব খুবই গুরুত্বপূর্ণ আর একটা খুবই গুরুত্বপূর্ণ आइसन चोंच राम नाम श्री राम जी अंश शास्त्र विज्ञा गीता ধর্ন নামে যা শক্তি সুখী শাস্ত্র বিধি অনুসারে না সেটা ধর্ম হয় না সেটা অধর্ম ধর্মের নামে ধর্ম হয় আচ্ছা শুনছেন কি? সিজনাল নাও ওই বাংলাদেশ লোক আগে কন্ট্রোল করে দিতে হবে ওকে অনুমান আছে আপনারা noche noche ko উদ্দেশ নিরামিষ ভোজি বান চেতন করি না ভক্তি হয় হমেশ ভক্তি তে বড়ো বধ হু শুধু নিষ ভোজি জ্ঞান তা থেকে কি হয় ভগবত্ত বিজ্ঞানম মুক্ত সংগ্রাসে জয়াতে ভগবানের সম্বন্ধে তথ্য জ্ঞান অবগত হলে আমরা কাম করি ভক্তির বিঘ্ন থেকে উন্মুক্ত হয় বুঝতে হবে আমরা কি জন্য আসলাম কি জন্য ভক্তি করার দরকার আপনার সবাই কি ফে ক্রান্তিক না যায় না অঙ্গ সময় ফেলাপে দেখা পড়ে টিভি দেখা পরে কিছু সময় থাকলে তো মাঝে মাঝে যদি ইচ্ছা থাকে তো মাস বছরের মধ্যে কয়েক বা আমরা সেই সেভাবে না কি মাঝে মাঝে তো কি লাভ হবে প্রতিদিন পরে উচিত প্রতিদিন প্রতিদিন তাই না কেন যদি না খাই তো দুর্বল হবে না তারপর যদি প্রতিদিন কৃপা তার উপদেশ দ্বারা না তো আমাদের আধ্যাত্মিক মহারাজ আমাদের অনেক কিছুই জানার ছিল তবে আজকের সময় আপনি কৃপা করে আমাদেরকে দেশের আমরা কিভাবে কিভাবে মানে কিভাবে খুব সরল তো বয়ে তো হাতে নিতে হবে কৌতে হবে দেখতে হবে এইভাবে পড়া হয় কিন্তু মনে আমরা অসংখ্য কারণ সৃষ্টি করি যাতে আমরা পড়তে পারি এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে ফলে করব আমি অনেক কিছু পড়েছি তো দরকার না জয় প্রভু जय बोलत हरी